নাহমাদুহ অনুসল্লী আলা রসুল হিল আম্মা বাদ সম্মানিত উপস্থিতি কোরআন হাদিসে বর্ণিত কিছু কিছু ঘটনা এমন রয়েছে যেগুলো মানুষের ইমানকে বৃদ্ধি করে মানুষকে দিনের পথে অবিচল রাখে মানুষকে তাওহীদের রজ্জুকে মজবুত ভাবে আঁকড়ে ধরতে শেখায় আজকে আমরা এ ধরনের একটি শিক্ষণীয় ঘটনাই আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব থেকে করবুলসাল আলী বলেন পূর্ব যুগে একজন বাচ্চা ছিল যে নিজেকে রব দাবি করত বাচ্চার দরবারে একজন জাদুকর ছিল এই জাদুকরের মাধ্যমে বাচ্চা মানুষদেরকে ধোকা দিয়ে তার রাজত্ব টিকিয়ে রাখত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 তাই একদিন বালকটি সাধকের কাছে তার এই দুরবস্থার কথা জানালো। সাধক তাকে একটি কৌশল শিখিয়ে দিল যে জাদুকর তোমাকে দেরির কারণ জিজ্ঞেস করলে তুমি বলবে বাড়িতে কাজ ছিল তাই বাড়ি থেকে আসতে দেরি হয়েছে আবার মায়ের কাছে গিয়ে প্রশ্নের সম্মুখীন হলে বলবে জাদুকর দেরি করে ছুটি দিয়েছেন এমনি ভাবে এই বালক একদিকে জাদুবিদ্যা ও অপরদিকে ধর্মীয় জ্ঞান শিক্ষা করতে লাগল একদিন হঠাৎ করে তার গ্রামে একটি বিশাল আকৃতির জানোয়ার ঢুকে পড়ল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 এবং মানুষের চলাচলের পথ স্বাভাবিক হয়ে গেল এই ঘটনার পর বালক বুঝতে পারল যে সাধক সাধক তার এই ঘটনা শুনে তাকে লক্ষ্য করে বলল ইয়া বুনাইয়া আন্ত হে প্রিয় বচ্ছ আজকে তুমি আমার চেয়ে উত্তম আল্লাহ তালা তোমার দোয়াকে কবুল করেছেন এবং তোমার থেকে অলৌকিক ঘটনা প্রকাশ পেয়েছে সুতরাং পরিপূর্ণরূপে দিনের পথে চলতে চায় সে পরীক্ষার শিকার হয় বারাকাবিন নৌফল রাসুলসাল আলি আসাল্লামের ব্যাপারে বলেছিল আমি জীবিত থাকতাম যেদিন তোমার জাতি তোমাকে তোমার দেশ থেকে বের করে দিবে হ্যাঁ তুমি যে তাহিদের দাওয়াত নিয়ে এসেছ তুমি যে তাওহীদের দাওয়াত নিয়ে এসেছ এই দাওয়াত নিয়ে ইতিপূর্বে যারাই এসেছে তাদের সাথে তাদের জাতি শত্রুতা পোষণ করেছে তাদেরকে হত্যার করেছে তাদেরকে তাদের দেশ থেকে বের করে দেওয়া হয়েছে সুতরাং তোমার ক্ষেত্রেও এর থেকে ব্যতিক্রম হবে না ঠিক তদ্রূপ, ধর্মীয় সাধক বালকটিকে লক্ষ্য করে বললো হ্যাঁ আমার কথা কিন্তু কারো কাছে বলবে না আমার বিষয়টি তুমি গোপন রাখবে অল্প কিছু সময়ের মাঝেই বালকের অলৌকিক ঘটনার বিষয়টি সকলের মাঝে ছড়িয়ে পড়ল এবং এরপর থেকেই মানুষেরা নানা প্রয়োজনে বালকের কাছে আসতে লাগলো বালকের কাছ থেকে আরো অনেক আশ্চর্যজনক ঘটনা প্রকাশ পেতে লাগল বালকটির দুয়ার বরকতে জন্মান্ধ লোকেরা দৃষ্টিশক্তি ফিরে পেতে লাগল কুষ্ঠ রোগে আক্রান্ত লোকেরা আরোগ্য লাভ করতে লাগলো এছাড়াও অন্যান্য অসুস্থরাও সুস্থ হতে লাগলো অল্প কিছু দিনের মাঝেই মানুষেরা বালকটিকে ভালোবাসতে শুরু করলো না সে বিনামূল্যে চিকিৎসা করত। সে চিকিৎসার কোন ধরনের বিনিময় গ্রহণ করত না সে মানুষদেরকে দিকে সে মানুষদেরকে বলতো তোমরা এই সাক্ষ্য ছাড়া আর কোন যখন তারা এই সাক্ষ্য দিত তখন সে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করত এবং তারা সুস্থ হয়ে যেত অল্প কিছু দিনের মাঝেই বালকটি মানুষের মাঝে প্রসিদ্ধ হয়ে গেল বাচ্চার একজন মন্ত্রী ছিল যে অন্ধ হয়ে গিয়েছিল সে শুনল একজন বালক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 फसल उत्पन्न करें अतपर से फसल रिजिकर व्यवस्था करें आल्लाहान सत्ता जिन्हें सुस्थता दान कर एक मंत्री उठल अल्लाह उपस्थित हलो बा बसल बुझे दृष्टिशक्ति फिर एसाह जिज्ञेस करल तुम्हारे दृष्टिशक् फिर एलो से बल रबार दृष्टिशक्ति फिरिए दिए बादल আমার এবং আপনার রব তিনি হচ্ছেন আল্লা সুান হুয়া তা আলা কথা শুনে বাচ্চা ক্রধান্বিত হলো এবং তাকে বন্দী করতে বলল বন্দি করে তার উপর অকথ্য নির্যাতন চালানো হলো তাকে জিজ্ঞেস করা হলো তোমাকে এগুলো কে শিখিয়েছে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 সকলের সামনে দাঁড় করিয়ে সাধকের মাথা থেকে পা পর্যন্ত ধারালো করার দিয়ে দ্বিখণ্ডিত করে ফেলা হলো, এই মর্মান্তিক দৃশ্য সকলেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল অতঃপর বালককে বলা হলো, তুমি তোমার দিন থেকে ফিরে আসো নয়তবা তোমার পরিণতি এই সাধুকের মতোই হবে বালক বলল না কক্ষণ না আমি আমার দিন থেকে কখনোই ফিরে আসব না বাচ্চা চিন্তা করল এই বালককে সকলের সামনে প্রকাশ্যে হত্যা করা যাবে না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 এবং তাকে তার বিশ্বাস থেকে ফিরে আসতে বলল বালক অস্বীকার করলে তারা তাকে পাহাড় থেকে ফেলে দেওয়ার জন্য উদ্যত হল তখন বালকটি জালিমের জুলুম থেকে মুক্তির ব্যাপারে আল্লাহ তাল্লাহার নিকট সাহায্য চাইল রাসুলসাল্লাহ আলিমসাল্লাম বলেন আল্লাহ তাল্লাহ তার ডাকে সারা দিলেন অতপর পাহাড় প্রকম্পিত হয়ে উঠল বাচ্চার সৈনিকেরা পাহাড় থেকে গড়িয়ে নিচে যে বাচ্চার দরবারে উপস্থিত হল এবং তাকে এই বিষয়টি বোঝানোর চেষ্টা করল যে আল্লাহ তালা তোমার চেয়ে হাজারো কোটি গুণ বেশি শক্তিশালী এবং আল্লাহ তালার এমন এক শক্তিশালী বাহিনী রয়েছে যেই বাহিনীর সামনে তোমার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 বালকের কথা মতো তাই করল সকল মানুষকে একটি বিশাল ময়দানে সমবেত করল এবং সকলের সামনে একটি উঁচু মঞ্চ স্থাপন করল সেই মঞ্চের উপর শুলের সাথে বালককে শক্ত করে বাধা হলো এবং বাচ্চা বিসমিল্লাহ রব্বিল গোলাম এই বালকের প্রতিপালক আল্লাহ আল্লা সুবাহর নামে নিক্ষেপ করছে বলে তীরটিকে বালকের দিকে নিক্ষেপ করল।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 করে বললো বাচ্চা আপনি তো তাহিদের দাওয়াতকে বন্ধ করার জন্য বালককে হত্যা করেছিলেন কিন্তু এখন তো পুরো জাতি তাওহিদের বিশ্বাসে বিশ্বাসী হয়ে গেছে এক বালকের মৃত্যুর মাধ্যমে পুরো জাতি জেগে উঠেছে এখন আপনি কি করবেন বাচ্চা ক্রধান্বিত হল এবং তার কর্মচারীদেরকে নির্দেশ দিল সকল রাস্তায় রাস্তায় বড় বড় গর্ত খনন করো সেগুলোতে আগুন করো যারা পথ থেকে ফিরে প্রজলিত আসবে তাদের সকলকেই সেই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করো বাচ্চার নির্দেশ অনুযায়ী তাই করা হল সকলকে ধরে নিয়ে আসা হলো তাদেরকে জিজ্ঞেস করা হল তোমরা কি তোমাদের দিন থেকে ফিরে আসবে নাকি আগুনে ঝাঁপ দিবে তারা বলল আমরা আগুনে ঝাঁপ দিতে প্রস্তুত আছি কিন্তু আমরা কখনোই আমাদের দিন থেকে ফিরে আসব না অতপর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 সুতরাং এ সকল ক্ষেত্রে দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে চলবে না বরং আমাদেরকে আখেরাতের দৃষ্টিকোণ থেকেই বিবেচনা করতে হবে আল্লাহ সুবাহ আমাদের সকলকেই এই ঘটনার থেকে শিক্ষা অর্জনের তওফিক দান করুন এবং এই ঘটনার মাধ্যমে আমাদের সকলকেই উপকৃত করুন আমিন আহ্বিল